সুরা আল কা রাহিম পরম দয়াময় নিরতিশয় মুবিন ইহা সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমরা বৃত্তান্ত যথাযথ ভাবে তোমাকে শুনাইতেছি এমন লোকদের কল্যাণ লাভের উদ্দেশ্যে যাহারা ইমান আনে ইন্ ফির এই যে ফিরাউন পৃথিবীতে সীমালংঘন ও বিদ্রোহ করিয়াছিল এবং উহার অধিবাসী জনসাধারণকে দলে উপদলে বিভক্ত করিয়া দিয়াছিল তন্মধ্যে দলকে সে লাঞ্ছিত ও অপমানিত করিতেছিল তাহাদের পুত্র সন্তান দিগকে সে হত্যা করিত এবং কন্যা সন্তান দিগকে জীবিত থাকিতে দিত আসলে সে ছিল অত্যন্ত বিপর্যয় সৃষ্টিকারী লোকদের অন্যতম আর আমরা অভিপ্রায় করিয়াছিলাম পৃথিবীতে যাহারা নির্যাতিত তাহাদের প্রতি অনুগ্রহ করিব তাহাদিগকে নেতৃত্বের আসনে বসাইব তাহাদিগকে এবং পৃথিবীতে তাহাদিগুকে ক্ষমতাশীল করিব আর তাহাদের মাধ্যমে ফিরাউন হামান ও তাহাদের সৈন্য সামন্ত কে কিছু দেখাইব যাহাকে তাহারা ভয় করিত আমরা মুসার মাকে ইঙ্গিত করিয়াছিলাম ইহাকে দুধ পান করাও। তারপর যখন তাহার জীবন সম্পর্কে তোমার মনে আশঙ্কা জাগিবে তখন তাহাকে নদীতে ভাসাইয়া দিবে এবং কোনরূপ ভয়ভীতি ও চিন্তা ভাবনা করিবে না আমরা তোমার নিকটেই ফিরাইয়া আনিব এবং তাহাকে নামিল করিব শেষ পর্যন্ত ফিরাউনের ঘরের লোকেরা নদী হইতে তুলিয়া আনিল সে তাহাদের দুশ্মন ও তাহাদের পক্ষে চিন্তাভাবনার কারণ হয় বাস্তবিক ফিরাউন হামান এবং তাহাদের সৈন্য সামান্তের কলা ও নীতিভঙ্গিতে বড়ই ভ্রান্তি ছিল ফেরাউনের স্ত্রী বলিল এই বালক আমার ও তোমার জন্য চক্ষু শীতলকারী ইহাকে হত্যা করিও না আশ্চর্যের কি আছে এই বালক হয়তো আমাদের জন্য কল্যাণকর হইতে পারে কিংবা আমরা তাহাকে পুত্র বানাইয়া লইতে পারি অথচ তাহারা ছিল সম্পূর্ণ বেখবর এদিকে মুসার মার অন্তর বিচলিত হইয়া উঠিতেছিল আমরা যদি তাহার অন্তরকে সুদৃঢ় করিয়া না দিতাম তাহা হইলে সে তাহার গোপন কথা প্রকাশ করিয়া বসিত যেন সে আমাদের ওয়াদার প্রতি ইমানদার হয় সে শিশুর ভগ্নীকে বলিল উহার পিছনে পিছনে যাও এ অনুসারে সে দূরে থাকিয়া তাহাকে এমন ভাবে দেখিতে লাগিল যে শত্রুরা তাহা টেরও পাইল না আমরা ইতিপূর্বে শিশুর জন্য স্তন্য দানকারীদের স্তন হারাম করিয়া দিয়েছিলাম। এই অবস্থা দেখিয়া এই সেই মেয়েটি তাহাদিগকে বলিল আমি তোমাদিগকে এমন গৃহ সন্ধান করিয়া দিব যাহার লোকেরা ইহার লালন পালনের দায়িত্ব লইতে পারে এবং কুল্লান কামনা সহকারে ইহাকে রক্ষণাবেক্ষণ করিতে পারে এইভাবে আমরা মূসাকে তাহার মায়ের নিকট ফিরাইয়া আনিলাম যেন তাহার চক্ষু শীতল হয় সে চিন্তায় কাতর না হইয়া পড়ে এবং জানিয়া নেয় যে আল্লাহর ওয়াদা সত্য ছিল मुसा जख पूर्ण जौवने पोचिलहर लालन पालन सम्पूर्ण हईल तक ताहा प्रज्ञा और ज्ञान दान कर सच्चरित्र लोक दिग के धरण पुरस्कार दिए थकी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 সে শহরে প্রবেশ করিল যখন শহরবাসী অসতর্ক অবস্থায় ছিল সেখানে সে দেখিল দুইজন লোক মারামারি করিতেছে একজন ছিল তাহার নিজের জাতির আর অপরজন জন ছিল তাহার শত্রু জাতির লোক लोकटी शत्रुपक्ष कांड से भयकर शत्रु और प्रकाश्य विभ्रांत তারপর সে বলিতে লাগিল হে আমার রব আমি আমার নিজের উপর জুলুম করিয়াছি আমাকে ক্ষমা করো আল্লাহ তাহাকে মাফ করিয়া দিলেন তিনি ক্ষমাশীল ও দয়াবান শপথ করিয়া বলিল হে আমার রব তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করিলে। অতঃপর আমি আর কখনো पापी लोक देर सहाी हईब ना पर खूब सकाल बेला से भीत संत हा और चारिदिकर शाब कर शहर मध्य दिया जाते सहसा देखते पाइल से যে গতকাল তাহাকে সাহায্যের জন্য ডাকিয়া ছিল আজ আবার তাহাকে ডাকিতেছে মূা বলিল তুমি তো দেখিতেছি বড়ই বিভ্রান্ত ব্যক্তিষ ভিল্লি তারপর যখন দুশ্মন ব্যক্তির উপর হামলা করার ইচ্ছা করিল তখন সে চিৎকার করিয়া উঠিল বলিল হে মুসা তুমি কি আজ আমাকে তেমনি ভাবে হত্যা করিতে উদ্যত হইয়াছ যেভাবে গতকাল এক ব্যক্তিকে হত্যা করিয়াছ তুমি কি এই দেশে অত্যাচারী হইয়া বসবাস করিতে চাও সংশোধন ইহার পর শহরের দূরপ্রান্ত হইতে এক ব্যক্তি দৌড়াইয়া আসিল এবং বলিল মুসা কর্তা ব্যক্তিদের মধ্যে পরামর্শ হইয়াছে তোমাকে হত্যা করার বিষয়ে তুমি এখান হইতে বাহির হইয়া যাও আমি তোমার একজন মঙ্গলকামী এই সংবাদ শোনা মাত্রই মুসাভিত সন্ত্রস্ত হইয়া বাহির হইল এবং সে দোয়া করিল হে আমার রব আমাকে জালিমদের কবল হইতে রক্ষা করো। রওনা হইল তখন সে বলিল আশা করি আমার রব আমাকে ঠিক পথে পরিচালিত করিবেন অলঙ্গ যখন সে মাদিয়ানের পানির কূপের নিকট পৌঁছিল তখন সে দেখিল যে বহু লোক নিজেদের জন্তুগুলিকে পানি পান করাইতেছে তাহাদের নিকট হইতে বিচ্ছিন্নভাবে একদিকে দুইজন স্ত্রীলোক নিজেদের জন্তুগুলিকে আটক করিয়া রাখিয়াছি মুসা এই স্ত্রীলোক দুইজনকে জিজ্ঞাসা করিল তোমাদের কি অসুবিধা তাহারা বলিল আমরা আমাদের জন্তুগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ এই রাখালেরা নিজেদের জন্তুগুলিকে লইয়া চলিয়া না যায় আর আমাদের পিতা একজন অতি বয়বৃদ্ধ ব্যক্তি তাহাদের জন্তুগুলিকে পানি পান করাইয়া দিল তারপর সে এক ছায়াচ্ছন্ন স্থানে গিয়া বসিল এবং বলিল পরয়ার দিগার তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করিবে আমি তাহারই মুখাপেক্ষী فجاءته احداهما تمشي على استحياء قالت ان ابي يدعوك ليجزيك اجرا ما سقيت لنا فلما جاءه وقص عليه القصه لا تخف قال لا تخف نجوت من القوم الظالمين এই দুজন স্ত্রীলোকের একজন লজ্জা ও শালীনতা সহকারে তাহার নিকট আসিয়া বলিতে লাগিল আমার পিতা আপনাকে ডাকিতেছেন আপনি আমাদের জন্য জন্তুগুলিকে যে পানি পান করাইয়াছেন তিনি আপনাকে উহার প্রতিদান দিবেন মুসা যখন তাহার নিকট পৌঁছিল এবং নিজের সমস্ত কাহিনী তাহাকে শুনাইল তখন সে বলিল ভয় করিও না এখন তুমি জালিনদের হাত হইতে বাঁচিয়া গিয়াছ এই দুইজন স্ত্রীলোকের একজন তাহার পিতাকে বলিল আব্বা যান এই ব্যক্তিকে কর্মচারী হিসেবে রাখিয়া দিন সর্বাপেক্ষা ভালো কর্মচারী সেই হইতে পারে যে শক্তিশালী ও বিশ্বস্ত অল তার পিতা বলিল আমি চাই আমার এই দুইটি কন্যার মধ্যে একজনের বিবাহ তোমার সহিত সম্পূর্ণ করিয়া দি তবে এই শর্তে যে তুমি 8 বছর পর্যন্ত আমার এখানে চাকুরি করিবে আর যদি 10 বছর পূর্ণ করিয়া দাও তবে তাহা তোমার মর্জি আমি তোমার প্রতি কোনো কষ্ট চাপাইতে চাই না তুমি ইনশাআল্লাহ আমাকে শতলোক হিসেবেই দেখিতে পাইবে اول ذالک বাইনি ও বাইনকা আইমা আল আজালাইন কদাইতু ফালা হুদুওয়ানা আলাই والله আলা মা নাকুলু ওয়াকী দিল। আমার ও আপনার মধ্যে এই কথা স্ত্রীকৃত হইয়া গেল এই দুইটি মেয়াদের মধ্যে আমি যাহাই পূর্ণ করিব উহার পর আমার প্রতি আর কিছু বৃদ্ধি হইতে পারিবে না আর যেসব বিষয়ে আমরা স্থির করিতেছি আল্লাহ সেই বিষয়ে তত্ত্বাবধায়ক মূষা যখন মেয়াদ পূর্ণ করিয়া দিল এবং সে তাহার পরিবার বর্গকে কে সঙ্গে লইয়া যাইতে লাগিল তখন তুর পাহাড়ের দিকে সে একটি আগুন দেখিতে পাইল সে তাহার পরিবার তোমরা থামো আমি একটি আগুন দেখিতেছি। সম্ভবত আমি অঙ্গারি লইয়া আসিব যাহা হইতে তোমরা তাপ গ্রহণ করিতে পারিবেল সেখানে পৌঁছার পর প্রান্তরের ডান দিকে অবস্থিত পবিত্র ভূখণ্ডের একটি গাছের আলার হইতে আওয়াজ আসিল হে মুসা আমি আল্লাহ সমগ্র বিশ্বের মালিক लाठी निक्षेप कर जखनी लाठीपर मत हामागुड़ी दिया चलि तक से पीठ फिर पालईते लागिल मुख फिर देखना मुसा फिरिया भय पाइना तुम सम्पूर्ण भाव निरापद তুমি তোমার হাত তোমার বক্ষস্থলে ঢুকাও কোন রূপ কষ্ট বেতীতই উহা আলোকে উজ্জ্বল হইয়া বাহির হইবে আর ভয় হইতে বাঁচিবার জন্য তোমার হাত বুকের মধ্যে চাপিয়া ধরো এই দুইটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ হইতে ফিরাউন এবং তাহার সভাসদৃন্দের সামনে পেশ করার জন্য তাহারা বড়ই নাফর মানা আরোজ করিল হে আমার রব আমি তো তাহাদের একটি লোককে হত্যা করিয়াছি आमा के हारून आर आमार भाई हारे अधिक वाकपटु ता हिसाब से पाठ जान से समर्थन देशंका बोध कर এই লোকেরা আমাকে অমান্য করিবে বলিলেন আমরা তোমার ভাইয়ের সাহায্যে তোমার হস্তকে মজবুত করিব এবং তোমাদের দুইজনকে এমন প্রতিপত্তি দান করিব যে উহারা তোমার কোনো অনিষ্ট করিতে পারিবে না আমাদের দেওয়া নিদর্শন সমূহের বলে তোমরা ও তোমাদের অনুসরণকারীরা বিজয়ী হইবে لما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين أتاقا موسى جاكان شئلو دير نيكوت آما دير پراكاشش ندرشن شمحلو إياه پوچلو تاقا تهارا بوليلو إيها تو كيچوئي শুধু কৃত্রিম জাদুমাত্র আর এইসব কথাবার্তা তো আমরা আমাদের বাপদাতার কাল হইতে কখনোই শুনতে পাই নাই ওকালাম মুসা জবাব দিল वस्तु तो जालिम कख कल्याण लाभ करते আর ফিরাউন বলিল হে সভাস বৃন্দ আমি তো নিজেকে ছাড়া তোমাদের আর কোন রবকে জানি না ওহে হামান আমার জন্য ইট তৈরি করিয়া একটি সুচ্চ প্রাসাদ নির্মাণ করিয়া দাও তো সম্ভবত আমি উহাতে আরোহণ করিয়া মুসার রবকে দেখিতে পাইব আমি তো তাহাকে মিথ্যা মনে করি সে এবং তাহার সৈন্য সামন্ত পৃথিবীতে কোনরূপ অধিকার ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করিয়া বসিল মনে করিল যে তাহাদিগকে আমার নিকট কখনো ফিরিয়া আসিতে হইবে না أخَذناهُ جُودَهُ فَنَبَذناهُ فِي اليَمْ فَوظُر كََكَهاَا قِبَة الظالمين.